তাহাজুদের নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানো অবস্থায় ইউসুর ইসলাম থেকে হঠাৎ চিৎকার দিয়া কান্দেন এটা কিন্তু শিশুদের একটা অভ্যাস যারা শিশুর মা বাবা তারা ভালো রকম সন্দেহে হঠাৎ চিৎকার দিয়া কানবেন ওই ইয়াকুব নবী যেখানে তা হাজুদের নামাজ করতেছিলেন এর সঙ্গেই ছিল ইউসুফ সুইবার বিছানা তিনি স্থান থেকে নজর উঠাইয়া ওই ইউসুফ কবির দিকে এক মুহূর্তের জন্য তাকাই নেন যে মারা যাওয়া শিশুটা কেন নমাজ নমাজের দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হয় আর কোথায় রাখলে কি হয় এই সংক্রান্ত বেদানটা আগে বুঝতে হবে তারপরে এরপরে অংশ বোঝা সহজ হবে তা না হইলে অংশ বুঝতে গিয়া বিভ্রান্তির সৃষ্টি হবে আপনারা হয়তো জানেন ন মাঝে দাঁড়ানো অবস্থায় শেষ জায়গায় নজর রাখা শুনল কথা নজে দাঁড়ানো অবস্থায় নজর কোথায় রাখা নজর রাখা দিদিকে এর অবস্থা শাজ্ঞা হইতে পারে সর্বমোট কেউ যদি শেষ দশ সন্দিকে নজর উঠাইয়া অন্যদিকে টায় তাহলে তার সর্বমোট অবস্থা কথা হইতে পারে শাই এক অবস্থা হইল অন্যদিকে সাইতে গিয়া তার দ্বিতীয় অবস্থা হইল অন্যদিকে তবে দৃষ্টি ফিরাইলো না দৃষ্টি অন্যদিকেই রেখে দিল সেটা স্থানের মধ্যে দৃষ্টি ধবাইয়া রাখলো না তিন নম্বর অবস্থা চার নম্বর অবস্থা হইলো সেটা স্থানের দিকে নজর উঠাইয়া অন্যদিকে মুহূর্তের জন্য চাইল প্রথম ব্যক্তির নামাজ বাতিল যে সেটা সন্দিকে নজর উঠাইয়া অন্যদিকে খাইতে গিয়ে আসছি না কেবলার দিক থেকে ফিরে গেল তার নমাজ বাতিল দ্বিতীয় ব্যক্তির নামাজ বা যেটি উঠাইয়া অন্যদিকে খেবলার দিকে কিন্তু চেহারা খেবলার দিক ফিরে গেল তার নমাজ হারিনি তার নমাজ আদায় হয়ে যাবে নবাদের পুরস্কার থেকে বঞ্চিত থাকে নবাদের সব অনেকটা নষ্ট হয়ে যায় তৃতীয় ব্যক্তির নবাজও বটু সের চীনাও ফিরাইল না খেবলার দিক থেকে চেহারাও ফিরাইল না কিন্তু সেন্টার জায়গা থেকে নজর উঠাইয়া অন্যদিকে চাইলো না সাইলো হাসিরাইয়া না তার নমাজ চতুর্থ বাতিল নয় মুহূর্তের জন্য নজর উঠাইয়া অন্যদিকে চাইলো সীনাও কেটলার দিক থেকে ফিরাইলো না চেহারাও কেটলার দিক থেকে ফিরাইল না আর চাইয়া হইলো না মুহূর্তের জন্য অন্যদিকে চাইয়া তাৎপরিকভাবে নজর আবার সেন্টার জায়গায় ফিরে তার না চতুর্থ পর্যায়ে হজরত দিয়া কুমার ছিলাম সাহায্যদের নাম আপনার দাঁড়াইয়া সামনেই ছিলেন মা মারা যাওয়া শিশু ইউসুফ গুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়া কামলেন মুহূর্তের জন্য নিজে অজ্ঞাত কথা বুঝে আসতে কিনা এবার বুঝেন এরপরে কি হয়ে গেল আল্লাহ বলে আমার দরবারে রিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ভয় কাম আমার নম্বরের জন্য শুভ হয় না পয় নম্বরের জন্য শুভ হয় না এটা সাধারণ মানুষের জন্য শুভ হইতে পারে পয় নম্বরের জন্য শুভনীয় নয় সেই ইসুবের মহাপ্পতে নজর কহল রেখে দিব। ওইখান থেকে মুহূর্তের জন্য নজর ছেলের দিকে চলে যায় প্লিজ তার ধন তোমারও সাক্ষী এই ছেলেটারে সারা জীবন বর্তার নজর ঘুরে রাখবো দেখার সুযোগ দেব কথা বুঝে আসছে এক পলকের নজর ঘটনার ই অংশে সর্বকালের মানুষের জন্য শিক্ষণীয় সবক আছে সবকটা কোনটা এভাবে যদি সবক বলা যাইতের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করা ইতিহাসের এই অংশে সর্বকালের মানুষের জন্য শিক্ষণীয় ব্যাপার কোনটা মানুষের জন্য স্বভাব কোনটা মানুষের মহৎ ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে সৃষ্টি করে মানুষের অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন কেন ভালোবাসাই হল ইমানের ফাউন্ডেশন ভালোবাসা কিসের ফাউন্ডেশন যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নাই আল্লাহর পশ তার অন্তরে ইমানের দ্বন্দ্ব নাই তাহলে ভালোবাসা ইমানের কিউন্ডেশন ভালোবাসা ইমানের কি ফাউন্ডেশন যেহেতু ভালোবাসা বাংলা ভাষায় ভালোবাসা আরবিতে হয় পরিষদের সভাপতি হিসাবে সদস্যরা তো মহব্বত করে আমরা সবাই করি ওনার প্রতি আমাদের ভালোবাসা আছে কি নাই কেমন ভালোবাসা শ্রদ্ধার ভালোবাসা যেমন শ্রদ্ধার ভালোবাসা আর এক রকমের ভালোবাসা আছে যে শ্রদ্ধার ভালবাসা নয় সেটা যেমন তারা কি স্নেহের ভালোবাসা না শ্রদ্ধার ভালোবাসা পিতা পুত্রের মধ্যে ভালোবাসা বিদ্যমান পিতা এবং পুত্রের মধ্যে ভালোবাসা কিন্তু পিতার ভালোবাসা পুত্রের প্রতি এক প্রকার আর পুত্রের ভালোবাসা পিতার প্রতি আরেক প্রকার এই প্রকার ভালো না জানার কারণে ভালো রকম না বোঝার কারণে আমাদের দেশের কোন লোকেরা নবীর সাথে প্রেম করে কয় দেখো মনে মনে প্রেম নিকার প্রকার নবীর সাথে প্রেম করে প্রেম শব্দটা বাংলা আর তার তর্জমা হইলো এক আর তার তর্জমা হইলো ংশ ক্ষেত্রে হয় অপবিত্র নপাক অধিকাংশ ক্ষেত্রে হয় সে সমস্ত হুতি ভর্ত এর ফলে এই জাতীয় যে সমস্ত আছে এই প্রেমগুলি পবিত্র প্রেম প্রেম না অপবিত্র প্রেম অপবিত্র প্রেমিত্র প্রেমকে আরবি ভাষায় পায়কমের প্রেম আছে না বলে ভালোবাসা আরেক রকমের ভালবাসা আছে সেটা অপবিত্র নয় পবিত্র যেমন ছেলে পিতাকে ভালোবাসে অপবিত্র না পবিত্র পিতা পুত্রকে ভালোবাসে অপবিত্র না পবিত্র ভালোবাসে পবিত্র ভালোবাসার নাম মহাম্মদ অপবিত্র ভালোবাসার নাম প্রেম অপবিত্র ভালোবাসার নাম এটা না বোঝার কারণে নবী করে আর এইগুলি না বোঝার কারণে ওই নবীরা এবং আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয় নাই কারণ হয় না মহব্বত হয় কথা বললেন কিনা দেখেন এর ঘরে বোঝাতে পারেন মহব্বত দুই প্রকার মহব্বত না এক মুহূর্তের জন্য তাকাইলেন। সেটা সেটা না মহব্বত না ভাত না পবিত্র পবিত্র এরপরে আল্লাহ বলেন জিনিস তারা থাকিটা ছেলের মহব্বতে কেন নজর আল্লাতে যে যত বেশি নৈকত্য লাভ করবে আল্লাহ তারা তত কঠিন পরীক্ষায় অদ্ পরীক্ষায় যাচাই করিয়া এই হইল কারণ এরপরে আমাদের বোঝার এটা আবার দুই প্রধান পবিত্র ভালোবাসা কত কথা দুই প্রধান একটা স্থায়ী অস্থায়ী পবিত্র ভালোবাসা একটা স্থায়ী আর একটা অস্থায়ী বন্দারে আল্লাহরে ভালোবাসে উন্ম যে নদীকে ভালোবাসে এটা অস্থায়ী স্থায়ী স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী মারা গেলে কোথায় গেলো স্ত্রী মারা গেলে কোথায় গেল পিতা পুত্রের ভালোবাসা জন্মের আগে কোথায় ছিল মৃত্যুর পরে কোথায় গেল সব শেষ পেয়া গেল সুতরাং পবিত্র ভালোবাসা আবার দুই প্রকার একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী স্থায়ী এবং অস্থায়ী দুর্গা ভালোবাসা আল্লাহ কাতটা পুরা মানুষের অন্তরে সৃষ্টি করে দিচ্ছেন কেন কারণ অস্থায়ী ভালোবাসারে সিরিয়ালে স্থায়ী ভালোবাসার লক্ষ তুমি বসতে পারো এই জন্য আল্লাহ মুমিন বন্দরের মেয়ে দুই ধরনের ভালোবাসা দিয়েছেন একটা হল আত্মীয় স্বজনের অস্থায়ী ভালোবাসা এইটাকে বলাও সিরিয়াল হজরত ইব্রাহিম আল ইসলাম সিরিয়াতে সিরিয়া বস্তি কেনানে বাসিন্দা হওয়ার পর সর্বপ্রথম ছেলে জন্মগ্রহণ করলেন হজরত ইসমাইল ইসলাম ইসমাইল আলম আল ইসলাম তরুণ ইসাহিলহব্বতের ছিলেন কিনা মহব্বতের ছিলেন আল্লাহ পরীক্ষা ঠালাইলেন কিনা ছেলে মহব্বত সারতে হবে আল্লাহর মহব্বতাইলেন এই পরীক্ষায় ঠলাইলেন কিনা ঠলাইলে ঘরে ইব্রাহিম পয়গম্বর সেই পরীক্ষায় ফেল করলেন না পাশ করলেন আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে অস্থায়ী মহব্বত যেটা এই অস্থায়ী মহব্বতটা হয়ত করে রুজি রোজগার করার টাকা পয়সার মহব্বত পেশ করে বিয়া করছে না খালি রুজি করে কিসের মহব্বত রেখম টাকার মহব্বতটা বিয়া করলে পরে রুজি ঘুরছিল সব বৌর খরচা সেই মাতার গাম্পানো মহব্বতের টাকা দিদির হায়ের তোলে খরচ করিয়া দেয় বড় মহব্বতের জিনিস হয়েছে শুধু মহব্বতের জিনিস বিসর্জন দিতে দেয় মহব্বতের যাত্রায় অগ্রসর হইতা কথা বললেন কিনা এর ফলে যখন সেলে একটা জন্ম হয় ছেলে যখন দুই বছর বয়স হয় আস্তে আস্তে কয় আস্তে আস্তে আম্মা কয় আস্তে আস্তে বাদ কয় তখন বিবিধে বেশি মায়া লাগে না ছেলেদারে বেশি মায়া লাগে যখন সে এত খরচ করে না ছেলেদের তোলে যত খরচ করে বিবির লাগে এত পাগল না ছেলের লাগে যত পাগল আস্তে আস্তে মহাপ্পতের এই পবিত্র মহাপ্প অপেক্ষাকৃত বড় মহব্পতের জিনিসের জন্য অপেক্ষাকৃত ছোট মহব্বতের জিনিস হয়ে খারে তারপরে এক সময় পরীক্ষা তোমার জীবনে তোমার জীবনের সব কিছু যেন আল্লাহ স্থায়ী মহব্বত লাভ করার জন্য দিতে পারো সেই চূড়ান্ত পরীক্ষার জন্য আল্লাহ পরবিন অস্থায়ী মহব্বত পবিত্র করে দিয়া মানুষের জীবনে আল্লাহ মহব্বত হাতিল করার এক শুভম ব্যবস্থা করে দিয়েছেন